إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالمن شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدًا عبده ورسوله اللهم صلِّ وسلِّم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه وأطباعه ومن دعا بدعوته إلى يوم الدين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 দুনিয়ার লোভ কমানোর জন্যে যে সুন্দর হাদিসগুলোর সুর উল্লাহ সাল্লাহ রেখে গিয়েছেন মহাদেসিনে ক্যারাম ওলামাই ক্যারাম সেগুলোকে কম্পাইল করেছেন হাদিসের মধ্যে কিতাবুর রাকায়ক অথবা রেক এই অধ্যায়ে রাকায়ক অথবা রেক শব্দের অর্থ হচ্ছে রেক্কা থেকে রেক্কা মানে হচ্ছে আরবিতে অন্তরকে নরম করা বিগলিত করা সফট করে নেওয়া আসলে তো আমাদের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 দুনিয়ার প্রতি আমাদের আসক্তি কমে আসবে এবং আখেরাতের প্রতি জান্নাতের প্রতি আমাদের লোভ সৃষ্টি হবে এই বিষয়গুলোকে বোঝানোর জন্য মহাদাসিনে কেরাম কিতাবুর রাকায়ত অথবা কিতাবুর রেকাত রেকের অধ্যায়ে কতগুলো সুন্দর সুন্দর হাদিসকে তারা কম্পাইল করেছেন সেই হাদিসগুলি আমাদের এই ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু এই সিরিজ চলবে ইনশাল্লাহ আমরা কয়েকটি সেশনেই আলোচনা অব্যাহত রাখবো আজকে যে হাদিস দিয়ে আমরা আলোচনা শুরু করতে যাই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 যে খুব কম বান্দায় আমার রয়েছে যারা শকর গুজার হতে পারে কিন্তু শকর গুজার হতে পারলে অনেক বড় পুরস্কার আছে আল্লাহ তারা শকুর গুজার বান্ধাকে অনেক মোহাবত করেন পছন্দ করেন এবং তাদেরকে আল্লাহ তারা প্রশংসা করে বলেছেন উৎসাহিত করে বলেছেন লাইন ইন শাকার তুম লা আজিদানুম তোমরা যদি শকর আদায় করো আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। ওলা ইন ক্যাফার তুম ইন আদা ভিল আর যদি না শকর হয়ে যাও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 সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন একটা বিরতিতে যাব বিরতিতে পরে ইনশাল্লাহ আমাদের আলোচনা অব্যাহত থাকবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা নিয়ামতের সদ্ব্যবহার আলোচনা করছিলাম এবং দুটো নিয়ামত মানুষকে কীভাবে ধোকায় যারা এই সুন্দর স্বাস্থ্য পেয়ে যায় যাদের হাতে প্রচুর সময় আছে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 তিনি তাদেরকে উৎসাহিত করলেন দেখো তোমরা কষ্ট করছো এই কষ্ট তোমাদের আখেরাতের জন্য অনেক আরামের ব্যবস্থা করে দেবে নিশ্চিত করে দেবে তিনি তখন বলেন আল্লাহ আয়সা ইল্লা ও আল্লাহ আসল জিন্দি যাপনের মজা তো আখেরাতে হবে দুনিয়ার মধ্যে জিন্দগির মজা তো অত্যন্ত ক্ষণস্থায়ী এই আনন্দ সুখ এই আবার অশান্তির খবর চলে আসে এ হঠাৎ করে পরিস্থিতির পরিবর্তন হয়ে যায় এবং আসলে দুনিয়ার মধ্যে এই পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকে পরিস্থিতির মধ্যে পরিবর্তন হতেই থাকে আর আখরা হলো এক নাগারে শান্তি এক নাগারে আরাম জীবনকে এনজয় করা উপভোগ করা সকল উপাদানকে আল্লাহ তালা থরে থরে সাজিয়ে রেখেছেন সেই কথা অন্য আয়তে আল্লাহ তালে সাদ করেছেন সুরাল আন কাবুতের চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ তালে সাদ করেন আল লাউকান আসলে নিশ্চয়ই আখেরাতের ঘর আখেরাতের জগৎ সেটা হচ্ছে আসল জিন্দিগি প্রকৃত জিন্দিগির স্বাদ সেখানেই আস্বাদন করা যায় প্রকৃত মজা সেখানেই অপেক্ষা করছে লোকেরা যদি সেটা জানতো আর বুঝতো যারা এটা জানে না বুঝে না তারা সমস্ত স্বাদ মজা এখানেই নিতে চায় আরেকটি সুরা সুরা গাফের উনচল্লিশ নম্বর আয়াতে সেখানে মিনু মিন আলে ফেরাউন ফেরউনের বংশের মধ্যে একটি লোক ইমান এনেছিলেন এবং তার অধিকাংশ লোক কুফরের মধ্যে লিখতে ছিল সেই ম মেন আলে ফেরাউন ফেরাউনের বংশের ওই লোকটি তার জাতিকে দুনিয়ার মজা আরাম আয়েস এবং এই স্বাস্থ্য সম্পদ এবং সময়কে তারা যেভাবে বেহুদা কাজে নষ্ট করছিল আমোদ ফুর্তি করতে গিয়ে সেগুলোর দিকে সতর্ক করতে গিয়ে তিনি বললেন সেই কথা আল্লাহ তার কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কত খেতে চাও এখানে আমরা যদি খেতে চাই দুনিয়ার মধ্যে কতগুলো খেতে পারবো বলেন তো একদম কতগুলো ভাত খেতে পারে এটা লিমিট আছে একটা সীমা আছে এতগুলো খেতে পারবে পারবে না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 যা তোমরা আহ্বান করো যেটার তার অর্ডার দাও সব সঙ্গে সঙ্গে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে খাওয়ার সাথে সাথে হজম হয়ে যাবে এই হচ্ছে আখেরাতের কথা আর মাত্র দিনের অল্প কিছু উপভোগ করা বেশি ভোগ করা যায় না আখেরাতা দারুল আর আখেরাত হচ্ছে চিরদিনের আবাসস্থল যেখানে পারমানেন্টলি সেটেল হয়ে যাবে মানুষ দুনিয়াতে কেউ পারমানেন্ট হয় না আমরা মাঝে মধ্যে ব্যবহার করি পারমানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা আসলে স্থায়ী ঠিকানা তো দুনিয়া না এখানে টেম্পোরারি ঠিকানা এখানকার ঠিকানাটা অস্থায়ী আমাদের আসল ঠিকানা কোথায় আখেরা জাননা আমাদের আদি পিতে আদম আলে সালাত আসসালামকে আল্লাহ তালা জান্নাতে পাঠিয়েছিলেন ওনাকে সেখান থেকে দুনিয়ায় পাঠালেন অস্থায়ী ঠিকানা ঠিকানা দিয়ে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 আর আপনার নামেই আমি আবার জিন্দা হব। আল্লাহ কেন্দ্রিক চিন্তা এই চিন্তা করে ঘুমোতে যায় ঘুমায় না গান ঘুমায় না। না। টেলিভিশন দেখতে দেখতে আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমায় আর ঘুম থেকে যখন উঠে উঠার পরে আবার সেই রিলেশনকে সেই সম্পর্কে আবার মনে করিয়ে দেয় সেটা কি আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা তা না পাইলে হিন্দু সুর সে আল্লাহ যিনি আমাকে জিন্দা করে ফেললেন ঘুমন্ত মানুষ আর মৃত মানুষের কুদ্দুর ব্যাসকম থাকে নিঃশ্বাসটা আসে পাল্পন এখানে আছে হাত দিলে তো পাওয়া যায় কিন্তু যেভাবে শুয়ে আছে মনে হয় যেন মরে গেছে অনেক সময় কেউ মরে গেলে আমরা বলি কি আহারে লোকটা মরে আছে দেখে আসলাম মনে হয় যেন ঘুমিয়ে গেছে বিশ্বাস হয় না যে মরে গেছে একরকমই কিন্তু রুফটা আল্লাহতালা ফেরত দিয়ে দেন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 তোমার শক্তি নাই এখন সুযোগ আছে কোরআশি পড়া সময় নাই তুমি ব্যস্ত হয়ে গেছ এখন সময় আছে পড়ে না। কেন এত সময় নষ্ট করছো এই যে নিয়ামতগুলো আল্লাহতালা দিয়েছেন এগুলোর ব্যাপারে আমরা যেন গাফলতিতে না পড়ে যাই এই কথাই এই হাদিসে এসেছে যে মিনান নাস। এই দুটো নিয়ামতকে এই হাদিসে স্পেসিফিকভাবে উল্লেখ করা হয়েছে যে অনেক মানুষ এই দুটো নিয়ামত সম্পর্কে ধোকায় আছে সে জানে না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 আ আমাদেরকে এই হাদিসে দুটো নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন আমরা যেন স্মরণে রাখতে পারি গাফের না হয়ে যায় সদ ব্যবহার করি আমল তৈরি করি আল্লাহ তালার কাছে রেডি হয়ে যায় আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করুন অবিল্লাহি তৌফিক